রঙি নেই পৃথিবীটা নয় তো আপন ছাড়তে হবে যে দিন আমার হইবে মরণ একা রুইবহ মাটির ঘরে একা রুইবহ মাটির ঘরে থাকবে না সজ রঙী নেই পৃথিবীটা নয় তো আপন ছাড়তে হবে যে দিন আমার হইবে মরণ রঙিনে পৃথিবীটা নয় তো আপন ছাড়তে হবে যেদিন আমার হইবে মর গাড়ি বাড়ি দালান কোঠা যত টাকা করি শূন্য হাতে যাব চলে সবিরবে পড়ি গাড়ি বাড়ি দালান কোঠা যত টাকা করি শূন্য হাতে যাব চলে সবিরবে পড়ি গাড়ি বাড়ি দালান কোঠা যত টাকা করি শূন্য হাতে যাব চলে সবই রে পড়ি সঙ্গে নি বহু আমল নামা সঙ্গে নি বহু আমল নামা দা কাপন রঙিনে পৃথিবীটা নয় তো বাপন ছাড়তে হবে যেদিন আমার হইবে মরণ রঙিনে পৃথিবীটা নয় তো আপন সারতে হবে যে দিন আমার হইবে মরণ একারই বহু মাটির একারই বহমাটির মাটির ঘর থাকবে না সজ রঙিনে পৃথিবীটা নয় তো আপন সারতে হবে যে দিন আমার হইবে মরণ রঙিনে পৃথিবীটা নয় তো আপন ছাড়তে হবে যে দিন আমার হইবে মর যখন আমার দম পুরাবে করাবে গোসল জানাজার নামাজ পড়িতে আসিবে সকল যখন আমার দম পুরাবে করাবে গোসন, জানাজার নামাজ মজ পড়িতে আসিবে সকল যখন আমার দম পুরাবে করাবে গোসন জানা ধর না বাজ পড়িতে আসিবে সকল সাড়ে হাত মাটির নিচে সাড়ে মাটির নিচে করিবে দাপ রঙিনে পৃথিবীটা নয় তো আপন ছাড়তে হবে যে দিন আমার হইবে রঙিনে পৃথিবীটা নয় তোয়াপ ছাড়তে হবে যে দিন আমার হইবে মরন একা বহমাটির ঘরে একা রইব ঘরে থাকবে না সজন রঙিনে পৃথিবীটা নয় তোয়াপ ছাড়তে হবে যে দিন আমার হইবে মরন রঙিনে পৃথিবীটা নয় তো আপন ছাড়তে হবে যে দিন আমার হইবে মর রঙী নেই নয় তো আপন ছাড়তে হবে যে দিন আমার হইবে মর